जीवन बहु समस्त समाधान दिन मशाय आज रुन सम्प्रचार सकाल साढ़े छंगे पीस टी মানবতা সমাধান আমরা হাদিস শুনছি আমাদের জীবনে দুনিয়ার আকর্ষণ কমিয়ে আকারাত্মক হওয়ার জন্য রাকায়কের হাদিস মানুষের মুখাবিখি হয়ে আল্লাহর দিকে আসার জন্য এবং আত্মসম্মান নিয়ে চলার জন্যে এমন কোনো কাজ না করতে যা আত্মসম্মানে ব্যাঘাত ঘটে ব্যক্তিত্বের জন্য ক্ষতির কারণ হয়ে যায় এ প্রসঙ্গে যে মূল হাদিস দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি সেই সহি আল বখারি হাদিসটিতে রাসুল্লাহ সাল্লাম যখন সাহাবায় আনসারি রমনার কাছে অনেকে আসলেন চাইলেন তিনি তাদেরকে দিলেন দিলেন দিতে থাকলেন দিতে থাকলেন শেষ হয়ে যাওয়ার পরে বললেন যে আরো থাকলে আরও দিতাম কিছুই রাখতাম না তবে তোমাদের কোনো সিহত করি ওয়াইনহ মান্তাইফ হুল্ল যে ব্যক্তি চায় নিজে আত্মসন্মান বজায় রাখতে আল্লাহ তালা তার আত্মসম্মান বজায় রাখবেন ও মানে এ তার সববার ঈশবের হুল্ল যে ব্যক্তি সবর করতে চায় আল্লাহ তালা তাকে সবর দেবেন ওমান ইয়স্তাগনি ইগ্নিহিল্লা যে সাবলম্বী হতে চায় আল্লাহ তালা তাকে স্বাবলম্বী করবেন তোমরা এমন কোন যেটাই আল্লাহ তা পক্ষ থেকে পাও যত পাওনা তোমাদের আছে সবচেয়ে বড় যে পাওয়ার জিনিস সেটা হচ্ছে সবর সবরের চেয়ে বড়ো আর কোনো পুরস্কার নেই আর কোনো পাওনা নেই এই মূল হাজিসের আলোচনা আমরা অনেকগুলো হাজির শুনেছি এবং আত্মসন্মান নিয়ে বেঁচে থাকা দুনিয়া আশে অনেক কল্যাণের কারণ ভিক্ষাবৃত্তির পরে আরেকটা জিনিস আলোচনা করেছি আমরা যে নারী সংগঠিত ব্যাপারে নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যাপারে চারিত্রিক হেফাজতের জন্য আত্মসম্মান বোধ নিয়ে বাঁচার জন্য পর্দা পুষিদাকে কিভাবে মেনটেন করা দরকার লজ্জাস্থানের হেফাজত চোখের হেফাজত জেনা চাবিচা দূরে থাকা চরিত্র নষ্ট হয় এমন কোনো কাছ থেকে দূরে থাকার জন্য আমরা হাজির শরীর থেকে শুনে আসছিলাম সে বিষয়ে আমরা এখন আরও একটু শুনব তা হচ্ছে মহিলাদের ব্যাপারে পর্দার একটু আরও অতিরিক্ত বিষয় আছে চোখের দৃষ্টির ব্যাপারে আল্লাহ তালা নারী পুরুষকে উভয়দনকে কন্ট্রোল করতে বলেছে। পর্দার ক্ষেত্রে আরও একটা জিনিস অতিরিক্ত আসে শরীর ঢেকে রাখা এবং পুরুষদের থেকে দূরে অবস্থান করা এই ব্যাপারে মহিলাদেরকে আল্লাহ তালা বেশ করে স্পেশাল নসীহা করেছেন সুরা নূরের মধ্যে তিনি সুরা আহজাবেও তাদেরকে সে বয়ান করেছেন সুরা আল আহজাবের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা এসাদ করেন ওলা তবে রেজনা তার রোজার জাহেরিয়াতিল উলা হে মহিলারা তোমরা বেপর্দা এভাবে বের হয়েও না ঘোরাফেরা করো বাইরে এসে যেভাবে তোমরা জাহিনী জমানায় করেছ ইসলামকে কবুল করার পরে তোমাদের অন্যতম পর্দার ডিউটি হচ্ছে নিজের শরীরকে আবৃত করে রাখা এবং কোন সময় বাইরে আসলে পর্দা পুষে দিয়ে ভালো করে আসা বেপর্দা হয়ে ঘোরাফেরা করা এইটা চাহিলি জমানায় যেভাবে হয়েছে এরকম যেন আর না হয় মহিলাদেরকে চলার ক্ষেত্রে হাঁটার ক্ষেত্রে পুরুষদের থেকে একটু তাদের সঙ্গে একদম একাকার হয়ে মিলেমিশে না চলার জন্যে নবী করিম সাল্লাহ সালাম সবসময় নসীহা করেছেন ওনার মসজিদে মহিলারা নামাজ পড়তে যেতেন আপনারা জানেন যে রাস্তা দিয়ে নামাজ পড়তে আসতেন সেই রাস্তা দিয়ে মহিলারাও যেত পুরুষরাও যেত কোন কোন সময় মহিলা পুরুষের একটু বেশি কাছাকাছি হয়ে যেতেন একটু ঘেঁচাঘেঁচি হয়ে যায় কি না এরকম অবস্থা থেকে সাবধান করতে গিয়ে তিনি বললেন মহিলাদেরকে লক্ষ্য করে ইস্তাহের না দেখো মহিলারা তোমরা রাস্তার মাঝখান দিয়ে এভাবে হেঁটো না যখন পুরুষরা অনেক যাওয়া আশা করে পুরুষরা তো বেশি মহিলারা একটু কম আসতেন তোমরা রাস্তার মাঝখান দিয়ে এভাবে হেঁটো না এখান দিয়ে পুরুষরা যাওয়া আশা করছে তোমরা বরঞ্চ রাস্তার এক পাশে দিয়ে হাঁটো দিকে এক সাইডে গিয়ে হাঁটো এই কথা শোনার পরে হাঁটতেন যে কোন কোনো সময় রাস্তার পাশে যে ওয়াল ছিল অন্য বাড়ির ওয়ালের গায়ে ওনাদের কাপড় লেগে ঘষা লাগত এইভাবে ওনারা হাদিস আমল করেছেন সুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে পুরুষদের সংমিশ্রণ থেকে যত রকম দূরে থাকা যায় ওনারা ঠিক আমল করেছে। এরপরে আমরা দেখি যে এইভাবে যদি মানুষ আমল করে নিজের পর্দা পশিদা থেকে শুরু করে লজ্জাস্থানের হেফাজত চোখের হেফাজত নারী পুরুষের অবাধ মেলামেশার হেফাজত তারপরে মানুষ যদি এই সমস্ত ফাহেসা কাজ থেকে নিজেকে দূরে রাখে তাহলে তার ভিতরে ইফসাত আসে আফিফ হয়ে যায় যে সমস্ত কাজ তার ব্যক্তিত্বকে গুনার দিকে নিয়ে যায় সেগুলো সবগুলো থেকে দূরে থাকা এই কাজগুলো আল্লাহ তালার কাছে খুবই গুরুত্বপূর্ণ কাজ এগুলো অনেক বড় আমল চরিত্র নষ্ট হয় এমন কাছ থেকে দূরে থেকে অনেক বড় আমল এই ব্যাপারে কিছু হাদিস আমরা শুনি কিছু ঘটনা নবী করিম সাল্লি আসাল্লাম আমাদেরকে বলেছেন আরও উৎসাহিত করেছেন এই কাজগুলো আল্লাহর কাছে কেমন পছন্দ নিয়ে হয় একটি হাদিস আমরা সবাই শুনেছি সব আতুল ইদুল্লাহ ফিদুল্লিউমাল ইল্লা সাত ধরনের লোক আছে কেমতের দিন আল্লাহ তালা তাদেরকে তার ছায় ছায়া দান করবেন আরসের নিচে ছায়া দেবেন যেদিন হাসরের ময়দানে আল্লাহ আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না তারা কারা কারা আল ইমামুল আদেল ন্যায় বিচারক শাসক ন্যায় বিচারক জাজ অথবা রুলার শাসক দুই নম্বরে সাহাবাতিল্লাহ ওই যুবক যার যৌবন কাল কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে তিন নম্বরে রাজুলন কালবহুম আল্লাহ কুমসুল মেসাজের ওই ব্যক্তি তার অন্তরটা মসজিদের সঙ্গে বাঁধা থাকে এক নামাজের পরে নামাজ শেষ করে যখন যায় আবার কখন আসবে এই টেনশন এবং এই চিন্তা তার মন থেকে যায় না আবার আসে কোনো অত্যই নামাজ মসজিদ ছাড়া পড়তে চায় না তারপরে চার নম্বরে রাজুলা নি তাহা বা ফিল্লাহ ইস্তমা আলাই ও তাফরক দুই জন বন্ধু একে অপরকে এই জন্য মহব্বত করেছে আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করেছে লোকটার দিনদারি ভালো তার আমল আখলাক ভালো তার এলএম ভালো তার তেলাওয়াত ভালো তার নামাজ ভালো এই কারণে তার সঙ্গে আমার মোহাম্বত করতে মনে যায় দুজনে আল্লাহর আসে মহব্বত করেছে এরকম ভালোবাসা ফিসাবিল্লা যদি হয় এই দুজনও আল্লাহর আসনীসে ছায়া পাবে এরপরে হচ্ছে রাজল ইমরা আতুল ও জামাল ফক আলা ইনী আফুল্লাহ ওই ব্যক্তি যার কাছে একজন মহিলা সুন্দরী মহিলা জওয়ান মহিলা এবং খুব উপরের তলার পজিশনওয়ালা মহিলা তার সঙ্গে অবৈধ সম্পর্কে স্থাপনের জন্য আবেদন করেছে আহ্বান করেছে কিন্তু এমন সুযোগ পেয়েও সেই লোকটি বলে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার আহ্বানে সাড়া দিতে পারবো না সে লোককে আল্লাহ তালা আরও শুন এসে দান করবেন এই হাদিস এই কারণে আনা হয়েছে যে চরিত্রের আল্লাহ আল্লাহতালার কাছে ব্যক্তিত্বের জন্য এমন অন্যায় কাছ থেকে দূরে থাকা অনেক বড় মর্যাদার বিষয় আর সর্বশেষ ছিল ওই সাত দলের হাদিসে রাজেল জাকার আল্লাহ খা লিয়ান ওই লোক যে লোক আল্লাহ তালাকে কখনো স্মরণ করল আল্লাহর কথা মনে পড়ল আল্লাহর সম্মানে আল্লাহর মহাব্বতে আল্লাহ তালার দানের কথা চিন্তা করে তার চোখ দিয়ে পানি দর দর করে পড়তে থাকলো একা একা আল্লাহর কথা মনে পড়ে চোখে পানি আসলো এই লোককেও আল্লাহ আরো ছায়া দেবেন সাত ধরনের লোকের কথা এসেছে এখানে যে জন্য হাজিসে পেশ করলাম সেটা হচ্ছে যে নিজের চরিত্রের হেফাজত আল্লাহর কাছে এত বড় বিষয় আর শুনিষে ছায়া পাওয়া যায় যারা যুবক যুবতী তারা কিন্তু এই চরিত্রের হেফাজতের জন্য আপ্রাণ চর্চা চালাতে হবে কারণ এই সময়টা শয়তানের জন্য বড় মক্ষম সময় মানুষের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য এরপরে আমরা দেখি চরিত্রের হেফাজত ইজ্জত আবরুর হেফাজত অনেক বড় মর্যাদার বিষয়ে আরেকটি হাদিসে এসেছে যে হাদিস এতক্ষণ শুনলাম এটা বোকারি শের হাদিস সহি মুসলুম এসেছে আরেকটি হাদিস হচ্ছে সেটা মুসাদ আহমদে এসেছে ওবাদ আসামি আল্লাহ তালু বলেন আল্লা রাসৌরুল্লাহ সাল আলী আসসালাম ইদমান উলি সিদ্সিকুম আদমান লাকুমুল জাননা হে লোকেরা তোমরা তোমাদের নিজেদের মধ্যে ছয়টি জিনিসের আমল করবে ছয়টি জিনিসের গ্যারান্টি যদি দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জানাতের গ্যারান্টি দেওয়া হচ্ছে কি ছয়টি জিনিস উসদুকু ইজা হাদদাস যখন কথা বলো সত্য কথা বলার চেষ্টা করো মিথ্যা কথা অ্যাভয়েড করো দুই নম্বর ও আউ ফু ইজা কোনো কিছু ওয়াদা করে ফেললে ওয়াদাটা ঠিক রাখো ওয়াদা ভঙ্গ করো কোনো প্রমিস করেছ কোনো কমিটমেন্ট করেছ কার সঙ্গে চুক্তি করেছ এটাকে ঠিক রাখো তিন নম্বর হচ্ছে ওয়াহু ইদা তুমেন তুম তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় আমানত তার সুন্দর হেফাজত কর আমানতকে নষ্ট করে দিও না চার নম্বর হচ্ছে ওয়াহফাদু ফুরুজ রাকুম তোমাদের লজ্জাস্থানের হেফাজত কর ফাহসা কাজে কখনো লিখতে হইও না পাঁচ নম্বরে হুদ্দু আফসা রাকুম তোমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখো চোখকে কন্ট্রোল করে ফেল ছয় নম্বরে কুফু আয় দিয়া হাতকে সংবরণ করে নাও হাতটাকে ব্যবহার করার ক্ষেত্রে সাবধানে থাকো কারো গায়ে অন্যায়ভাবে হাত চড়াও করে না কারো জিনিসপত্র চুরি করতে হাত দিও না তোমার হাতে যেন কোনো অন্যায় কাজ না হয় এই ছয়টি কাজ যদি কেউ করার গ্যারান্টি দিতে পারে আল্লাহ আল্লাহতালার কাছে তার জান্নাতের গ্যারান্টি আছে এখানেও আমরা দেখি হাতের ব্যাপারে চোখের ব্যাপারে লজ্জাস্থানের ব্যাপারে কথা বলার ব্যাপারে আমলতদারির ব্যাপারে এগুলো কোনো একটা লঙ্ঘন হয়ে গেলে তো লোকেরা মানুষের কাছে আল্লাহর কাছে আমরা আর আমাদের সেই ব্যক্তিত্ব থাকলো না আমাদের মান সম্মান আত্মসম্মান নষ্ট হয়ে গেলো আল্লাহ তালার কাছেও নষ্ট হয়ে গেলো বা কাছেও নষ্ট হয়ে গেল জান্না তো হারিয়ে ফেললাম দর্শক মণ্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাচ্ছি বিরতির পরে ইনশাআল্লাহ আমাদের আলোচনা অব্যাহত থাকবে অবিল্লাহি তফিক Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh The prodigy of islam farik night I challenge any human being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 बर्तमान विश्व हाहाकार समाधान मानूष असुस्थ हम देखते जाओनिक सभ्यत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 জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম আহমতুল দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনে আসছি না শরীফ থেকে বিরতির আগে আলোচনা ছিল কীভাবে আমাদের ব্যক্তিত্বকে মান ইজ্জতকে ইজ্জত আব্রুকে আমরা হেফাজত করব লজ্জাস্থানের হেফাজত চোখের হেফাজত মুখের হেফাজত এই সংক্রান্ত আরও কিছু হাদিস আমরা শুনবো এখন ইমর রি আল্লাহ আনহু বর্ণনা করেন কাসুল্লাহ সাহু আলহিহি আসসালাম ইউ হাদু হাদিস সাহাবি আবদুল বলেন একটি হাদিস আমি নবী করিম সাল্লা থেকে শুনেছি তোমাদের কাছে হাদিসটি বলবো। আমি হাদিসটি যদি শুধু একবার শুনতাম দুইবার শুনতাম গন্ততে গন্ততে সাতবার পর্যন্ত বললেন যদি শুধু শুধু সাতবারও শুনতাম তাও বলতাম না আমি এর চেয়ে অনেক বেশি বার ওনার মুখ থেকে শুনেছি এমন একটা হাদিস তিনি বলছেন তাহলে কত গুরুত্বপূর্ণ যে রাসুল উল্লা সাল্লু সাল্লাম হাদিসই একাধিকবার বলেছেন এবং সাতবারের বেশি অনেক বেশি বলেছেন তো কোনো কোন সময় আমরা একটা হাদিস শুনলে মনে করি কি জানেন ও ওটা তো আমি তিন বছর আগে শুনে ফেলেছি আর দরকার নাই বারে শোনাতে কত দরকার রিমাইন্ডার লাগে স্মরণ করিয়ে দেওয়া ভুলে যায় কত হাদিস আমি একবার পড়েছি তিনবার পড়েছি আবার তিন বছর পরে যখন আবার পড়ি সব হান আল্লাহ হাদিসা তো অনেক আগে পড়েছিলাম আমি তো গাফেল হয়ে গেছি হাদিসে আমার হয়নি এই আবার পড়তে হয় তো তিনি বললেন কেফেল নামে এক ব্যক্তি ছিল বনি ইসরাইলে এই বেচারা এমন কোন গুণা নাই পৃথিবীতে যেটা সে করেনি সব গুণা করে তার কাছে কোনো অসুবিধা নেই করতে তারপরে ইমরা আতুন আলা আন এক মহিলা আসলো সুন্দরী মহিলা সেই মহিলা আর খুব ঠেকে গেছে তার পয়সার খুব দরকার এই লোকটা পয়সাওয়ালাও তার কাছে আসে কিন্তু আমি খুব বড় বিপদে পড়েছি কিছু পয়সার দরকার আমাকে একটু হেল্প করে সে তাকে ষাট দিনার দিল সিক্সটি দিনার্স আর এর বিনিময়ে সে তার শরীর ভোগ করবে তার ইজ্জত নষ্ট করবে মহিলা এমন ঠেকা থেকে গেছে তার কোনো উপায় নেই সে তার কারণে রাজি হয়ে গেল ফালাম্মা আহ আলা নফ সিহা এর আদাত ও বাকাত মহিলা কথা দিয়েছে কথা রাখতে গিয়ে যখন সে তার কাছে এসেছে সে নাজায়জ কর্মের দিকে অগ্রসর হয়ে গেছে মহিলা সমস্ত শরীর শেকিং করছে তার শরীরে কম্পন উঠে গেছে মহিলাটার এবং সে কান্না শুরু করে দিয়েছে তখন কেফিল বলল তাকে মা কিকে তুমি এরকম কান্নাকানি করছে কেন কি হয়েছে তোমার ঘটনা নাকি কারণ সে এরকম বহু মহিলার সঙ্গে এরকম আচরণ করেছে তার কাছে এগুলো কোনো ম্যাটার না কিন্তু এই মহিলা অন্য ধরনের আচরণ করছে সে জিজ্ঞেস করল কলা হ্যা আমল মা আমিল তু হু ওানি আলহি ই হায় বলে যে আমি জীবনে এরকম অন্যায় কাজ করিনি কোনো দিন আমি করিনি আমার ইজ্জাত হেফাজত করেছি আমার সত্যের হেফাজত করেছি কিন্তু আজকে ঠেকে তোমার কাছে পয়সার জন্য এসেছি আজকে আমি ইজত হারাচ্ছি আমার কষ্ট হচ্ছে আমার শরীর কাটছে আমার জন্য খুবই কষ্ট হচ্ছে আমি না। আল্লাহর ভয় মহিলাকে কম্পন সৃষ্টি করে দিয়েছে আল্লাহর ভয়ে তুমি ঠেকে আমার কাছে এসেছ আর তুমি এরকম অস্থির হয়ে গেলে আল্লাহর ভয় তোমাকে এভাবে পেয়ে বসেছে তুমি জীবনে আর কোনোদিন অন্যায় করি আর আমি যে সারা জীবন এত অন্যায় করলাম কত অন্যায় কাজ করলাম কত অন্যায় ব্যবসায় লিপ্ত হলাম তাহলে আমার কি উপায় হবে তুমি থেকে এসে যদি তোমার এই অবস্থা হয়ে যায় যে তুমি সেই ভয়ে অস্থির তাহলে আমার কি ভয় করতে হবে না কত জীবন কারো কত সতী নষ্ট করেছে তার ভিতরে বিরাট একটা ধাক্কা এসে লাগলো তার মধ্যে প্রচন্ড ধাক্কা আসবে সে বল এ ধি ফালা কি তুমি চলে যাও এ সার দিন আর তার বিনিময় তোমাকে কিছু করতে হবে না আমি দান করে দিলাম চলে যাও তুমি আবেদন আল্লাহর কসম এরপরে আর কোনোদিন আমি আল্লাহর নাসমনি জীবনে আর করবো না আমার আজকে বুঝ হয়ে গেছে আমি জঘন্য অন্যায় করেছি সারা জীবনে আমি আল্লাহর কাছে তবা করে ফেললাম আল্লাহ যেন আমাকে আর কোনোদিন কোন অপকর্ম না করান সকালবেলা উঠে তার দরদা লেখা হয়ে গেল নিশ্চয়ই আল্লাহ তালা কেফেলকে ক্ষমা করে দিয়েছেন বনি ইসরা এরকম হতো কিন্তু তাদের কোন কোন জমানা এমন গিয়েছে গুণা করলে দরাদা লেখা হতো এই গুণা করেছে তো তার পরিবর্তে আল্লাহ কেফেলের দরাদা যখন লেখা থাকলো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন লোকেরা সবাই এটা নিয়ে কথা বলা বলে শুরু করলে ব্যাপার কি কেফেল তো আমাদের সমাজের সবচেয়ে বড় ক্রিমিনাল সবচেয়ে বড় লম্পট কি পরিমাণ গুণা সে না করেছে দুনিয়ার মধ্যে এই লোককে আল্লা তালা ক্ষমা করে দিয়েছেন তারা তো ঘটনা জানে না কি হয়েছে সেটা তাও বা করেছে তাহলে মানুষ যদি তার এই গুণার থেকে সরে আসে তাও করে আর এই রকমের অন্যায় কাজ থেকে বিরত থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে কিভাবে সাহায্য করেন ক্ষমা করে দেন এই ঘটনার মধ্যে ওই মহিলা যে তার ইজ্জতকে রক্ষা করতে চেয়েছে তার আত্মসম্মানকে রক্ষা করতে চেয়েছে সে আল্লাহ তালার কাছে তার চোখের পানি ফেলে দিয়েছে আল্লাহ তালা তার উপায় বের করে দিয়েছেন আর এই লোককে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন তার মধ্যে আল্লাহ চেতনা এনে দিয়েছেন ওই একটি মহিলা সে নিজে তার ইজ্জত বেঁচে গেল তার উচিলে আল্লাহ তালা এই লোককে তা আবার দিয়ে ফেললেন তাহলে মানিজ্জত নিয়ে থাকা আখলাখকে হেফাজত করা চরিত্রকে কলুষিত না করা এটা যে কত বড় একটা আমল দেখতে পেলাম আমরা তার প্রমাণ নিজেকে শুধু না আরেকটি পর্যন্ত আল্লাহর দিকে নিয়ে এসেছে আর এখানে আরেকটি লেশন পাওয়া গেলো যে তাও আল্লাহর কাছে এত প্রিয় জিনিস কোন গুণ আসে যে আল্লাহ তালা সেটা মাফ করেন না বান্দার হক ছাড়া বাকিগুলো সব আল্লাহ মাফ করে দেন কত বড় ক্রিমিনাল তাকেও আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা যে কত গাফুর কত রাহিম কত করিম এগুলো তার প্রমাণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ তালা দিকে আসার জন্য তহসিক দান করুন আমরা এই সেশনটাকে শেষ করতে হবে তার আগে আপনাদের কিছু সময় দেব কিন্তু আমাদের বিষয়টি এখনো বাকি আছে আরো ইনসা চলবে আমার প্রশ্নটা হলো আল্লাহ আব্রলিম পবিত্রে বলছেন সুরা আহ নাম্বা সুরাতে নারীগণ তোমরা স্বগৃহে অবস্থান করো এখন কোশ্চিনটা হলো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা এবং পুরুষরা যে কাজ করছে ব্যাংকে কাজ করছে বা কোন স্কুলে ইউনিভার্সিটি কলেজে কাজ করছে এই কাজটা করা কি জায়জ হবে আর দ্বিতীয় কোশ্চেন হলো যে তারা যদি এইরকম ভাবে পুরুষ মহিলার একত্রে কাজ করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে তারা নিজেদেরকে কিভাবে এই আয়ত্তের পবিত্রতা রক্ষা করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার সমাজ বিভিন্ন দেশে যেভাবে আধুনিক সমাজ গড়ে উঠেছে পর্দার কোনো কনসেপ্ট কোনো সমাজে নেই এখন মুসলিম জাতি যে যেখানে আছে তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবে পর্দার কনসেপ্টকে ধরে রাখার জন্য এবং সেই জন্যে আল্লাহ তালা ওকর নাফি বুয়ুতে কুন যে আয়াতেরা আপনি রেফারেন্স দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো মহিলারা মহিলাদের ঘরে অনেক কাজ আছে কিন্তু কোনো মহিলা যদি বিশেষ কারণে ব্য হতে হয় তাহলে সেখানেও তার কিছু নিয়মকানুন আছে পর্দা পুরশীদের যেমন কাপড় চড়বে এমনভাবে পরবে যাতে করে তার সমস্ত শরীর ভালো করে আবৃতু থাকে ঢাকা থাকে এই জন্য বোর যে প্রচলন আছে আমাদের শরীর ঢেকে রাখার জন্য মা জন্য তা করতে হবে কাজকর্ম করার ক্ষেত্রে আল্লাহ তালা তো আসলে সাংসারিক দায় দায়িত্ব অর্থনৈতিকভাবে স্বামীকে দিয়েছেন স্ত্রীকে দান করেন স্বামী সে দায়িত্ব নেবে স্ত্রী ঘরের ভিতরে থেকে যদুর পারে দায়িত্ব পালন করবে ছেলে মেয়েকে মানুষ করবে এবং ঘরের মেয়েদের অনেক কাজ করা যায় সেগুলো করার চেষ্টা করবে আর এছাড়া মহিলাদের প্রতিষ্ঠান যেগুলো আছে গার্লস স্কুল মহিলাদের জন্য ডাক্তার মহিলাদের জন্য নার্স এই জাতীয় এগুলো হলো উত্তম জায়গা মহিলাদের কাজ করার তারপরে যখন আরও ওয়াইডার সার্কেলে চলে আসে তখন দেখতে হবে যে কমপক্ষে একজন মহিলা একজন পুরুষ না হয়ে একান্তভাবে না হয়ে এই সিচুয়েশানটাকে অ্যাভয়েড করা কথাবার্তা বলার ক্ষেত্রে মিটিং করার ক্ষেত্রে লেকচার দেওয়ার ক্ষেত্রে লেকচার গ্রহণ করার ক্ষেত্রে দেশটি সংযত করা মহিলারা কথা বলার সময় খুব একেবারে মিষ্টি সুরে কথা না বলে একটু মোটা স্বরে কথা বলার চেষ্টা করা একান্ত গায়ে গায়ে লেগে বসা এবং একসঙ্গে বসতে গিয়ে কলিক যেভাবে আড্ডা দেওয়া শুরু করে দেয় সেগুলোকে অ্যাভয়েড করা যদি কারো কাজ করতে হয় তাহলে এই বিষয়গুলোকে সামনে রাখতে হবে এর বাইরে যদি আমরা চলে যাই গর্দালিকে প্রবাহে গা ভাসিয়ে দেই। যেভাবে যাদের দিলে আল্লাহর কোনো ভয় নেই যারা আল্লাহর প্রতি ইমান আনেনি, তাদের কাছে পর্দার কোনো কনসেপ্ট নেই তাদের মতো আমরা হয়ে যাই তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইসলামের মতো নিয়ামত দিয়েছেন ধন্য করেছেন যারা ইসলাম পাইনি চিনেনি তাদের মতো আমরা হয়ে যাব আমরা তো আল্লাহ তালার নিয়ামতের সন্ধান পেয়েছি এই নিয়ামতকে আমাদের ভিতরে ধরে রাখতে হবে উদ্ঘুলফ ইসলমিকা আফা আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুল যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলোকে মানতে হবে এগুলো না মানলে তারা আল্লাহতালার নির্দেশ অমান্য করার কারণে নাফরমান হয়ে যাবে এবং এক একটা কাজ কবিরে গুনা হয়ে যাবে আমরা একদিন আল্লাহর কাছে যাব সেখানে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে কাজেই শুধু চাকরি করার জন্য সব জায়গায় সব চাকরি নেওয়াও যাবে না কোনো কোনো চাকরির পরিবেশ একদম বেমানান যেখানে এত বেমানান নয় কিন্তু সেখানে আমার ইসামের আদাবগুলোকে অন্যরা করবে না কিন্তু এই স্পিরিটকে কম্প্রোমাইজ করা যাবে না আল্লাহ রবাহ আলমিন তো অফিগ দান করুন আমাদের আজকের এখানে শেষ হচ্ছে রবী আলমিন <تصفيق> الذيَّينَ آمَنُوا وَعَمِلُ الصالِحاتِ وَأَطامُ الصَّلَةَ وَآتَوزَّكَةَ لَهُم, أجرهم لهم أجرهم আমি বেছে নিয়েছি পিসি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড়ো বড়।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 নয় তিন এক চার এক দুই শর্ট কোড তিন শূন্য সোয়েব বিআইসি কোড টাকা পাঠিয়ে আমাদের ই